الحمد لله الذي جمعنا قبل يوم الزمع لا ريض الله الحمد لله الذي لا نفتي سماء كما هو الحمد لله الذي لا إله إلا هو الأحد السماء الذي لم يتقف صاحبك ولا ولا ولم يكن له كفوا أحد بسط الأرض على ماء الجمد رفع الجماء بغير عمد تخسم الرزق فلا ينسى من هو الحي الكيوم لا تأخذه سنة ولا نوم والصلاة والسلام على حبيبنا المستفى الذي أرسله إلى الجن والإنس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصرادا منذرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين جاهدوا فينا لنه بأنهم سب لنا وإن الله لنع وقال جل جلاله يا أيها الذين آمنوا اتقوا الله والتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال رسول الله صلى الله عليه وسلم فياكي على أمة سماع لا يبقى من الإسلام إلا إسمه ومن القرآن إلا رسمه او كما قال عليه السلاة والسلام وقال صلى الله عليه وسلم إذا عظمت নিতে ত্তম সবাইকে মৃত্যুর পরে কানতে নিষেধ করছেন তাইতো না কিন্তু যখন ইঘলা দিন মারা যায় ইব্রাহিম মারা যাওয়ার পরে হুজুকানের সন্তান তো হুজুকানের চোখেই পানি ছিল আর বলতেছিল আমি বড় দুঃখিত এত বড় মর্যাদা এত বড় শান্ত তার শুধু আল্লার মর্যাদা আর সমগ্র মর্যাদা জ্ঞান যে নদীর উপরে শুধু আল্লাহ মর্যাদা আর কারো মর্যাদা নেন আর সমগ্র মর্যাদা হয়েছে প্রেমের নিচে কারো মর্যাদা ক্ষমতা না কোন নবী না কোন রসুল না কেউ না নিচে সবার মর্যাদা সেজন্যই বলেন দুই নবীর সাথে আল্লাহ কথা বলতেন তিন নবীর সাথে কিন্তু জমিনে রেখা ছেদের সত আল্লাহ কথা বলছেন সাথে কিতাব কেন কিন্তু জমিনের রেখা ওই নদী যদি চাইতেন আচ্ছা নিবেন তো ঠিকই আছে কয়েকদিন পরে নেন যুবক হই নেন আরো কিছুদিন আমার কাছে আমার পরিবে ঢুকছেন দেখেন অনুমতি আপনি এসে বলতেছে অনুমতি চাইতেছি ঢোকব বলতে আসেন ভিতরে তো বলতেছে আল্লাহ আমাকে বইয়া পাঠাইছে ইম্ন আল্লাহা আল্লাহ আপনাকে ইতিয়ার দিছে ইচ্ছা দিতে যদি তুমি আর থাকতে চান তো আরও থাকতে পারেন আর যদি আপনি মনে করেন যে আপনি থাকবেন না আল্লাহর কাছে যাবেন তাহলে আমি প্রস্তুতি নিতে পারি আপনাকে নেওয়ার জন্য এইখানে নবীকে আল্লাহ এক ক্রিয়া দিতেছে উনি যদি চাইতেন কিন্তু না না আল্লাহ বলে সময় যেটা নির্ধারিত আছে সব দুনিয়া আর চোখের পানি তোমাকে এক মিনিট আগে বাড়াইতে পারবে না সর দুনিয়ার চোখের পানি মিলা তোমাকে এক মিনিট আগে করতে পারবো না নির্দিষ্ট সময় তোমাকে উঠাবো জন্য আসাও আল্লাহর ইচ্ছায় যাও আল্লাহর ইচ্ছায় মধ্যখানে যতটুক দিন থাকব। এটার ভিতরে আল্লাহর ইচ্ছা আল্লাহ কার্যকরী তা করতে পারতেন যে আমার ইচ্ছেই চলবে তোমার কোন ইচ্ছা চলবে না জন্য হাদিতে হাতে কেরামতের মাঠে আল্লাহ সবাইকে চুপ করে আসবে একটা কথা বোঝা বলতো আমি কানে তুলা দিয়েছিলাম। তোমার কথা শুনি নাই যেমন খুব বলছো দুনিয়াতে আল্লাহ বলবে কুল তুমা নিয়ে তোমরা দুনিয়াতে খুব বলছো আমি চুপ করে শুনছি পক্ষে বলছো তাও শুনছি বিরুদ্ধে বলছো তাও শুনছি যা বলার তা বলছো তাও শুনছি যা বলার ছিল না তা বলছো তাও শুনছি সব শুনছি রাতকে আমি বলবো তোমরা শুনবা আমাদের মাঠে আল্লাহ বলবে যদি তো বলা হয়েছে আলিয়া নাকিম আলা আসতে অতি সত্তর তোমাদের মুখে আমরা তালা মারবো বলার শক্তি আল্লাহ হরণ করে ওই দিক কি বলতে পারবে যাকে আল্লাহ অনুমতি দিতে আপনি বলেন ওই জন্যই তো হুলসলাম বলছে কেয়ামতের মাঠে কারো বলার অনুমতি নেই শুধু আমার অনুমতি আছে আমি বলবো পরে মোহাম্মদ রসুল আসবে কাছে আসবে আর উনি কি বলবে আনা আহালু আমি আর অধিকার রাখি আমি বলবো জন্য মেরেস আসতি আল্লাহর ইচ্ছা আবার আল্লাহ উঠে নেওয়া যাবে সামান্য দুনিয়ার ভিতরে অল্প কয়েকটা দিন আল্লাহ চাইলে তার ইচ্ছা মতো আমাদেরকে চালাইতে পারতেন আল্লাহ চাইলে চালাইতে পারতেন আল্লাহর ইচ্ছারা তো ক্ষমতা ইচ্ছার মাঝে খুবই ছাড়া কাছকে দাঁড়াবার ইচ্ছা দাঁড়াইছে ঠিক না আমরা বলি না যে আল্লাহ চাইলেই হয় আল্লাহ এলাদার নামই কি অজুদ এরাদা করলে অজুধ হয়ে যায় আল্লাহ ইচ্ছা দেখাইছে দেখো আমার এটা আমার ইচ্ছার বিকাশ আমি ইচ্ছা করছি আকাশকে খুঁটি চারা দাড়া করে দিতে আমার ইচ্ছার বিকাশ আমি জমিনকে পানি উপরে বিছাই বিকাশ পাহাড় কে আমরা নদীতে জমিন যখন আল্লাহ বিছাইছেন পানির উপরে তোর জমি হেলা ছিল তামার এলাকি টাকাই যেরকম পুষ্কুনিতে ফালাইলে সাথে হেলতে থাকে জমিন ও হেলতে ছিলেন বিশালত ক্ষমতা দেখা পর্যন্ত কাইপাওয়ার কি বানাইলেন আসাদটা হালকা মিনার জিবাস শক্তিশালী আপনার এড়া মাধ্যমে কোনো অস্তিত্ব আছে কি আবার জিজ্ঞাসা করছে আপনার ইচ্ছার মাধ্যমে লোহার চেয়েও শক্তিশালী কোন জিনিস আছে কিনা বলে আমি বানায় রাখছি আগুন যে লোহা কে পানি বানায় বলছে এক চো শক্তিশালী কিছু আছে নাকি আপনার ইচ্ছার মাধ্যমে বলছে আমার ইচ্ছার মাধ্যমে একচে শক্তিশালী হল পানি যে আগুনকে নিমিশে অস্তিত্বহীন করে দেবে শক্তিশালী কিছু আছে কিনা বলে হ্যাঁ শক্তিশালী আমার ইচ্ছার মাধ্যমে আমি রাখছি যে বাতাস যাবে পানিকে কোথার থেকে কোথায় উড়ে যাবে পানিও ও না তাকে কোথায় নিয়ে আমলাকে দিতে এরকম জিনিস দিচ্ছি যে সমস্ত ইচ্ছার মাঝে যত শক্তিশালী জিনিস তোমাদেরকে আচ্ছাজনিত করতেছে সমস্ত শক্তিশালী জিনিসকে তারাতে রূপান্তরিত করে দিবে তাদের সত্য একটা কর্ম সেটা আবার কি বলে তার হাতের এক সকা আরেক হাত যদি না জানে যে কত দিল এটা যদি না জানে গয়না দিলে দুই হাত লাগে ঠিক না হ্যাঁ তাহলে আরেক হাত না কত গণ আর যদি গনা ছাড়াই দিল তাহলে আরেক হাত জানলো না কত দিলো, ঠিক না মোট করলো দিল হাতে ঢুকাইলো দিয়া দিল বা চেও দেখলো না দিল এই সমস্ত এরাদার চেয়েও যতগুলো এড়া তোমাদের আত্মের জন্য করলো ওই সমস্ত এলাদার বস্তুরকে জিরু বানিয়ে দিল্য তুমি সুত্র যেটা বলতেছিলাম বেড়ে দোস্ত বেড়ে ভাইও বেড়ে আজিজ আল্লাহ অস্তিককে নিয়ে আসতেন এখানে আমাদের করণীয় ছিল আল্লা নিয়ে যাবেন এখানে আমাদের করণীয় কিছু থাকবে না কোন কর্ম কোন ব্যস্ততা কোন প্রয়োজন কোন কান্না আমাদেরকে বাধা দিয়ে রাখতে পারবে না যদি হবে দুনিয়াকেও আল্লাহ ইচ্ছার উপরে চালাইতে পারতেন কিন্তু আল্লাহ সামান্য কয়েকদিন এই জীবন আবু ইচ্ছার সাথে আমাদের ইচ্ছার সংমিশ্রণ করে দিয়েছেন যে না শুধু আমার ইচ্ছা চলবে না তোমাদের চড়াই পাখি কতটুক আর এক তরকারি কতটুক কতটুক না চড়াই পাখি কতটুক আর এক কতটুকু চড়াই পাখি কতটুক আর ভিতরে জলই বা হবে কতটুকু না ঠিক না চালাইতেছে না হ্যাঁ এই জন্য আল্লাহ বলে দিছে আমাদেরকে দেখো দেখো দেখো দেখো দেখো একটু দেখো কুন্দুর আকাশ দেখো তার উচ্চতা দেখো যত বড়ই তার উচ্চতা হোক আর যত বড়ই তার দীর্ঘ আর পাশ হোক দেখো আমরা হুকুমে তাকে এক ইঞ্চি এক ইঞ্চি নিচে নামে হ্যাঁ নাচ পর্যন্ত তথ্য পাইছে যে আকার একটু অধিক ফেকা গেছে পাল্টা হয়ে গেছে না একটু খুলা করে গেছে প্রতি বছর রং করতে হয় রং একটু নেমে গেটে আমরা বলে উন্নয় দেখো আকাশ আমরা হুকুম দিয়ে চালাই কিছু বিন্দু মাত্র কিছু করার ক্ষমতা নেই আকাশে জিলার শান্তি বা সবাই সূর্য দেখো তার কিরণকে দেখো আমাদের হুকুমের পরিচালিত বিধায়ক তাকে কিছু কিছু এদিক করার ক্ষমতা তার ভিতরে নেই দেখো একটু চোখ খুলে দেখো সমুদ্র দেখো আমরা হুকুমে চালাই হ্যাঁ তোমাদের নদীগুলো চল চর পরে কোনো পর্যন্ত কোন সমুদ্রে চর পরে নেই আমরা হুকুম দিয়ে চালাই চালাইতেছি আমাদের হুকুমে চলতেছে দেখো সমুদ্র গুলা হুমদুরিল আমাদের হুকুমের উপরে চলতেছে বিদায় তাকে নর করার কোন ক্ষমতা নেই পাহাড় দেখো তার দেখো পাহার আমরা হুকুমের মাধ্যমে চালাইতেছি চার পাঁচটা জিনিসের কথা আমরা উচ্চারণ করতে যে দেখো তাদেরকে যদি আমরা হুকুমের মাধ্যমে পরিচালিত করতে পারি আর তুই পর্যন্ত যদি এরা এদিকেদি হওয়ার ক্ষমতা না রাখে তো তো হইলা ওই চড়াই পাখি আর কি তোমরা হুকুম দিয়া তোমাদেরকে চালাইলাম হ্যাঁ না তোমাদেরকে তোমাদের জন্য বাদ দিয়া দিলাম সবাইকেই তো তোমাদের জন্য গিরুতে নিয়ে আসলাম সবাই তো তোমাদের জন্য হিং করে দিলাম সমস্ত কর্ম তোমাদের কদমে ক্ষমা করে দিলাম আকাশও যদি দাঁড়ায় আসে তো তোমাদের জন্য দাঁড়ায় আছে সূর্য যদি আলো দেয় তো তোমাদের জন্য দেয় নদীও যদি হয় সমুদ্র যদি চলে তো তোমাদের জন্য চলে পাহাড়ও যদি দাঁড় করা তো তোমাদের জন্যই রাখছি জমিনও যদি বিছায় রাখছি তো তোমাদের জন্যই রাখছিও যদি নিজাম রাখছি তো তোমাদের জন্যই রাখছি সমস্ত ন্যায়নত আর সমস্ত মখলুক তোমাদের জন্যই রাখছি এর ভিতরে যা আছে এটাও তোমাদের এরাও তোমাদের এদের ভিতরে যা আছে ওইটাও তোমাদের সব কিছু তোমাদের কদমে আইন আর রেখা কেননা তোমরাই তোমরা কেউ নেই তোমাদের জন্য সব যখন তোমাদের জন্য তো আমি তোমাদেরকে আমার ইচ্ছা আছে আমার তোমাদের স্বাধীনতা দিচ্ছি স্বাধীনতা স্বাধীনতা দিচ্ছি সমস্ত বন্ধু বন্ধুকে ছেড়ে চেলা যাবে আপনি এত দূর পর্যন্ত আমার সাথে ছিলেন মক্রায় আমাকে উঠাইছেন আমার সিনাকে চাক করছেন আমার সিনাকে ধুইছেন ইমান একমত দ্বারা মায়ের জমজম দিয়া ধুইতেন আবার ওইটাকে ফিনিশিং দিয়ে ভিতরে ঢুকাইয়া সুস্থ করা দিচ্ছেন আবার বোরাক আনাইছেন আমার উপরে বোরাকের উপরে আমাকে চড়াইছেন আর আপনি চড়েন আপনি হুকুম দিছেন বোরাক শুরু করছে বাইতুল মকদসে আমার সাথে ছিলেন নবীদের মোহাম্মত করছি ওইখানেও সাথে ছিলেন প্রথম আকাশও আপনি দরজা খোলাইছেন আপনি আগে ঢুকছেন আমি পরে ঢুকছি দ্বিতীয় আকাশও আপনি দরজা খোলাইছেন আমি আপনি আগে ঢুকছেন আমি পরে ঢুকছি তৃতীয় আকাশও দরজা আপনি খোলাইছেন আমি পরে ঢুকছি আপনি আগে ঢুকছেন চতুর্থ আকাশও আপনি খোলাইছেন আপনি আগে ঢুকছেন আমি পরে ঢুকছি পঞ্চমাত্মা ষষ্ঠ সপ্তম প্রত্যেক আকাশে আপনি দরজাকে আগে খটখটাইছেন আমাকে আগে দরজাকে খোলাইছেন আপনি আগে ঢুকছেন শ্রেষ্ঠদেরকে আপনি হুকুম দিতেন সৈদুল আউ আলিন আখারি জেলা আসে কাতার ভান্ডা জানাইতে থাকো জানাই থাকো জানাইতে থাকো বলে কেউ কেউ কিতাবে দেখছে যে সমস্ত আকাশে লিপ্ত আছে ওই দিনের জন্য তাদের মোহাম্মদ ছিল শুধু এবার তাদের ওই দিনের জন্য ছিল যে মোহাম্মদ রসুল্লাহ দেরত করে দেখেন কাকে কিন্তু যখন বলছে আল্লাহ এরাদা এই পরে আমাকে এক ইঞ্চি যাওয়ার দেখাই রাধা বুঝেন আল্লাহ ইচ্ছা দেখাইতে চেয়ে যে আল্লাহর ইচ্ছা কি আল্লাহ একটু বলতেছে আল্লাহ এরাদা ই পর্যন্ত ছিল আপনার সাথে আমি আগে আগে ছিলাম আপনি সব কাজ আমি আগে করছি আপনাকে পিছিয়ে এখানে আল্লাহর ইচ্ছা স্যার এর আমার আমি ইচ্ছার আগে যেতে পারি এখানে ইচ্ছা চাই আল্লাহ রসুল বলতে একা বলতে হ্যাঁ একা এখান থেকে আল্লাহর ইচ্ছা আপনি একা যাবেন আর কেউ না আর কেউ থাকবেন আল্লাহ থাকবে আপনার থাকবেন আর কেউ থাকবে না সাক্ষাৎ এরকমই হবে আর কেউ না আমি জিবরিজা যখন আল্লাহ যে ইচ্ছে এইখানেই স্যাস মনে মনে এটি মনে হয় ভাবতেছিল যে জিবরিজ যদি আরো আগে হতো তো ভালো হইতো দুইজন একসাথেই যেতাম ঠিক না ওই পার থেকেও আওয়াজ আছে না এইখানেই তার ইচ্ছা আমার ইচ্ছে এইখানেই স্যাস এখানে আগে আর জিবরি রাখতে পারবেন আপনি একাই আছেন ভাইবেন না যে জিবরি আসবে দুইজন সাথে থাকবে বলে না এখন থেকে জিবরিনের সংঘর্ষ এখন থেকে আমি আর আপনার সঙ্গে থাকবে সঙ্গ আল্লাহ আল্লাহর ইচ্ছা দেখেই দেখে বেরে ভাইও আসছি আল্লাহর ইচ্ছা আবার ইচ্ছার আগেও না ইচ্ছার পরেও না কারো কোনো ক্ষমতা আছে না ইচ্ছা। আগে না ইচ্ছা করে আমরা হয়তো ভাবতে পারি যে নানা আরো থাকবে আরো থাকবে না না এটা ভুল আল্লাহ ইচ্ছা কখন আমার উপরে আইসা করবে ওই ইচ্ছার বিপরীত করার ক্ষমতা নাই আস্তি ইচ্ছায় আল্লাহ আবার চাবো আল্লাহর ইচ্ছায় শত কোটি মানুষের চোখের পানি আমাকে আদর করতে পারবে না শত কোটি চোখের আমাকে কিছু করতে পারবে না পাগল হয়েছে ও কিছু করতে পারবে না যে বলতেছে মারা গেছে আমি তাকে পাগল হয়ে গেছে পাগল ওই কিলামের ইচ্ছাও কিছু করতে পারে না কারণ আবার ইচ্ছা কাজ করে গেছে সামান্য ইচ্ছার দুনিয়াতে আল্লাহ দিতেন সামান্য স্বাধীনতা দিতেন সামান্য আমাদের ইচ্ছার কার্যকারিতা দিতেন এই জন্যই দিচ্ছেন এই জন্যই দিতেন এক একতরফা যেন না হয় একতরফা আবার ওনার ইচ্ছেই যদি চলে তাহলে দিক হয়ে যাবে আল্লাহ বলতে তুমি তোমার ইচ্ছার মাধ্যমে তুমি বোঝো তোমার কাছ থেকে আমি তুমি বোঝো তোমার করণীয় কি তুমি বোঝো তোমার কাছে আমার প্রাপ্য কি তুমি বুঝো তোমার কাছে আমার তো কি হবে কি বলেন আমরা বলি না আমারে দেন আমার বলছেন তো ঠিক আছে কিন্তু আমাকে দেন আমি করবো কি আমাকে একটু বুঝার সুযোগ দেন আমাকে একটু চিন্তা করার সুযোগ দেন আমাকে একটু মশহারা করার সুযোগ দেন বলে না একবারই গা করে দেন না ছুরি লইলেন চালায় দিলেন এরম যেন না হয় আমাকে সুযোগ দেন আল্লাহ বলে যাও তোমাকে দিলাম তুমি তুমি চিন্তা করো তুমি তোমার কাছ থেকে আমি এই জন্যই আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দিতেন আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দেওয়ার প্রশ্নই ওঠে না এই আল্লাহ আমাদেরকে বুঝেইতে চেষ্টা করতেন বুঝেইতে আল্লাহ বন্দাকে বুঝাইতে চাইছে আমরা যেরকম মানুষকে বুঝাইতে চাই আল্লাহ ওইরকম মানুষকে বুঝেইতে চাই আল্লাহ বুঝাইতে চায় আমাদেরকে যে তোমাদেরকে আমি বুঝেইতে চাই এক একটা দি দিয়ে আল্লাহ বুঝাইতে চাইছে দেখো দেখো তুমি আর কে তোমার ভিতরে আর কি শক্তি আছে তোমার ভিতরে আর কি ক্ষমতা আছে তোমার আর কতটুকু আছে তোমার কাছে কি আছে তোমার হচ্ছে বড় বড় দখলুককে দেখো আমি আমার এলাকার মাধ্যমে চাই যেমন কে বলছিল রাজীবকে তো দ্বিতীয় এরকম যে পিপড়ার ভাষাও বুঝি রাজু তো দ্বিতীয় যে তার ভাষা বুঝি আবার পিপড়া কি তার আওয়াজই কি আবার পিপড়াই কি তার শব্দই কি কিন্তু সুলাইম ইসলাম একটু জেদ করতেছে আওয়াজও শুনতেছে উচ্চারণও বসতেছে শব্দও বুঝতেছে অর্থও বুঝতেছে আবার দুজনে হাসির মুখে কথা বলতেছে পুত্র হাঁটতেছে সুরাইমানের তোমার হাঁটতেছে আবার যাওয়ার সময় সুরাইমানের সময় এরকম তাকলাগাইছে যে আমি তো সমস্ত নদীদের এত বড় ব্যবসায়ী যাকে আগেই বেড়া দিছে যে তোমার মতো আর সব কিছু দেই আর দিব না তাকে তাকলাগিয়ে গেছে কেন তোমার নাম সুলাইমান কেন জানো তোমার বাবার নাম তাহ কেন যে আল্লাহ রাজু তো তো দ্বিতীয় এরকম যে তিত্রার বাসাও বুঝি পাখির বাসাও বুঝি ঠিক না আর মনে চায় তাকেই ব্যবহার করতে পারি সারা দেরি ব্যবহার হতে দেরি না বাতাসকে যদি বলি যে এক মাসের রাতটা এক সকালে অতিক্রম করাইতে হবে অতিক্রম করা যায় ইশারার ব্যাপার বাতাসকে বলতে এরম দেখা দিতে এরম এতটুকু এতটুকু করা দিতে। সেকেন্ডে বাতাস উড়াই নিয়ে আবার বিকালে এতটুকু তো বলতে সমস্ত জমিনের মসলুমকে খাওয়াবো যারা দুনিয়ায় আছে এবারে উপরের গুলা তো জানিনা কত আছে আর খাওয়াইতেও পারবো না কম সে কম আমার রাজত্বের ভিতরে যারা আছে তাদেরকে খাওয়াবো তাগুলা প্রথমেই করতে পারবেন না খামা খা না দেন না আমার কাছে তো অবাক তো নাই আপনি তো আমাদের অভাব দেন নাই অভাব দিলে না প্রশ্ন করতাম যে ঠিকাতে পারবো না অবস্থ দেন নাই ঠিক না অভাব দিচ্ছেন দেন নাই যখন আপনি আমাকে অভাব দেন না এটা আমি পারবো না এটা আবার কি কথা পারবো তাহলে আবার পারবেন না অভাব তো নাকি অভাব আছে নাকি ঠিক আছে বলেন সময় কম আচ্ছা ঠিক আছে আরেকটা সিস্টেমও তো আপনি আমাকে দিয়া দিবেন আমি যা রাখবো এটা পচবো না আমি যদি কই না তো পচবো না তাহলে আমার তো জমাই অসুবিধা কি কোন আমাদের চাল সকালে ভাত পাকাইলে বিকালে পচে দিবো ঠিক না তরকারি গরম করেও রাখতে দিবো না পচাপ সিস্টেম নাই যেটা যেরম রাখবো ওরমে থাকবো তিন মাস লাগাই তিন মাস পাকাও পাকাই পকাইছে তিন মাস পাকানোর পরে কে যে কম্পেনিট বলে কম্পেনিট বলে কাদেরকে আঁকতে বলবো আগে ছল আলাদেরকে তো আনবো বাড়ির মানুষ যে ভাই হালকা ছাত্রীরা পরে বসেন দূর দূরান্তের হালকা যারা আছেন ওনারা যেন আগে বসেন তো যে জলারা পরে আসবে জলারা আগে আসুক তো জলের একজন পাঠাইবে মাসান দিন